আসসালামু আলাইকুম ওরাকাত আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা পিস টিভি বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন ইসলামীয় অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা শুনছেন এবং আগামীতে শুনবেন আমাদের সাথে থাকবেন উপকৃত হবেন দিন ও দুনিয়াতে এই কামনা করে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পূর্বের আলোচনা যে ধরে কুড়িয়ে পাওয়া মাল কুড়িয়ে পাওয়া মাল আপনি কি করবেন তাতে আপনার সৌভাগ্য না দুর্ভাগ্য সেই নিয়ে আলোচনা করছিলাম রসুল্লাহ আসাল্লামকে এক বেদুইন জিজ্ঞাসা করছিল যে কুড়িয়ে পাওয়া মাল যদি ছাগল হয় ভেড়া হয় তাহলে আমি কি করব কী করবো রসুল্লাহ বললেন সেই ছাগল সেই ভেড়া হয় তোমার না হয় তোমার বোনো ভাইয়ের আর না হয় নেক বাঘের অতএব তুমি সেই ছাগলকে নিয়ে আসতে পারো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 আল্লাহ অবাক এরকম তার পায়ে জুতো আছে এবং তার সঙ্গে পানি আছে মানে উঠ অনেকদিন পানি না খেয়ে থাকতে পারে আর গরমে চলতে পারে তার এমন পা মরুভূমি জাহাজ বলা হয় তাই না বালিতে এসে চলতে পারে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 তো আপনি নিজেই ভ্রষ্ট কেন যদি উদ্দেশ্য ভালো হয় ভালো কথা আপনি নিয়ে এলেন তাকে খাওয়াবেন তাকে ভালোভাবে রাখবেন তাই না আবার তাতে আপনি খেয়ানত করে না খেয়ে খেয়ে দেন তাতে ক্ষতি আছে তাতেও ক্ষতি আছে আচ্ছা পশুটাকে নিয়ে আপনি যদি খাওয়ান এবং প্রচার চালান তাহলে আপনি ভালো তাহলে ভ্রষ্ট নন তাহলে আপনি ভালো লোক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 সঠিক ভাবে মানুষ হবে না যাই হোক তবুও মানবিক খাতিরে আপনার কর্তব্য হল ওই শিশুকে নেন মানবিক খাতিরে আপনি মানুষের প্রাণ বাঁচালেন আপনি যেন সারা বিশ্বের মানুষের প্রাণ বাঁচালেন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 श्लिष्ट कि आलोचित रुमर आन, आन शुरोन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 জানতে হলে দেখুন উলমুল কুরান ও ইসলামী আদর্শ কাল রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় धाराक दासन तहिद কাল রাত এগারোটায় সকাল দশটায় বাংলাদেশে বাংলায়। শেখ বদরুদ্দু পাপের রাস্তা ছেড়ে মন্দ থেকে মুখ ফিরিয়ে চলতে হবে সরল পথে স্বর্গের পানে যেতে আল্লা শাস্তি থেকে বাঁচার উপায় খুঁজতে ইসলামে অপরাধের শাস্তি প্রতি সোমবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ বাংলায়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 ছাগলের খরচ করেছি তো আমাকে কিছু দিয়ে যাও এটা আপনি বলতে পারেন কোনো জায়গায় যদি ফলের একটা কার্টুন বা ঝুড়ি পান মনে কোনো রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা প্যাকেটে আঙ্গুর পড়ে আছে টাটকা আঙ্গুর কেউ যাচ্ছিল পড়ে গেছে তা কুড়িয়ে নিয়ে প্রাপক এই নিয়তে খেতে বা দান করতে পারে যে মালিক কেলে তার মূল্য আদায় করে দেবো খেতে পারেন কারণটা ফল নষ্ট হয়ে যাবে আর কুড়িয়ে বিক্রি করে তার মূল্য জমা রাখতেও পারেন অথবা পরপর এলানের এক বছরের ভিতরে অথবা তারপরে এলে সেই মূল্য মালিককে ফেরত দিয়ে দেবেন তা ভরে রেখে বলবেন যে বাবা যেমন আছে তেমনি থাক ভরা থাক এক বছর পর মালিক এলে নাহলে এক বছর থাকবে না কেবল নাকি ফ্রিজে রাখবেন ফ্রিজে রাখলে কতদিন থাকবে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 মক্কার একটা হারামসীমান আছে সব সাইনবোর্ড দেওয়া আছে হারামের ভিতরে ওই হারামের ভিতরে যদি কোনো মাল কুড়ি পান তাহলে হারামসীমার বাইরে হলে যেমন আর আরাফাতে পান আরাফাতে পেলে পরে এক বছর এলান করতে হবে যেহেতু রসুল্লাহ বলেছেন বাদি ফালা তাহলে দোহা এই হারামের কিছু সময়ের জন্য আল্লাহ নবীর জন্য হালাল করা হয়েছিল হারামের ভিতরে যে নিষিদ্ধ ছিল সেটাকে হালাল করা হয়েছিল মক্কা বিজয়ের সময় তারপর থেকে ঘোষণা হয়ে গেল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 ইল্লা আর তার পরে থাকা জিনিস কারোর জন্য হালাল নয় তবে তার জন্য হালাল যে ওই জিনিস করবে কেন্দ্রে দেবে। সে বাড়িয়ে নিতে পারে নচেত পড়ে থাকা জিনিস কুড়িয়ে নেওয়া কারোর জন্য জায়জ নয় বুহারী মুসলিমের হাদিস রাসুল্লাহ আসলাম নাহা আন আনলোকাতিল হাজ মুসলিম শরীফের হাদিসে আছে যে তিনি হাজি সাহেবের পড়ে যাওয়া পড়ে থাকা কোনো জিনিস তুলে নিতে তিনি নিষেধ করেছেন হাজির সাহেবের মাল আপনি বুঝতে পারলেন যে হাজিরি মাল সেই মাল পড়ে আছে আপনি সেটাকে কুড়িয়ে নিতে পারেন না তবে বললাম একটাই উদ্দেশ্যে যে আপনি প্রচার কেন্দ্রে পৌঁছে দেবেন তাহলে আল্লাহ আপনাকে যা যায়ে খায়ের দেবে আপনি হজ করতে গেছেন সেখানে হজের জায়গা এক অপরের সাহায্য সহযোগিতা এ করবেন তা না হয় আপনি পরের মাল নেওয়ার জন্য আপনি গাপতে নিলেন সেখানেও চুরি করতে গেলেন বা আমানাতে খেয়ানত করলে এটা বড় অপরাধ প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হওয়ার কাছাকাছি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আসসালামাইকুম আসসালাম তাহলে আমি কোন মানি ব্যাগ একটা পড়ে পেলাম সে মানি ব্যাগে কিছু টাকা আছে যার মানি ব্যাগ সে মানে মানি ব্যাগে রঙ হয়তো বলতে পারলো কিন্তু টাকার পরিমাণ সে বলতে পারলো না তাহলে আমার কি করার আছে এখানে এমন সময় অনেক হয় যে পকেটে মানি ব্যাগ থাকে আর মানি ব্যাগে কত টাকা আছে আমার জানা নেই হয়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 ফের আগে গেল আমি করবো কি প্রশ্ন হচ্ছে যে জিনিস কুড়িয়ে পেয়েছেন এবং মালিকও জানতেন যে কে মালিক জানতেন না তাহলে ফেরত দিতে দেরি হয়েছে সমস্যা কিন্তু মালিক জানলে সঙ্গে সঙ্গে ফেরত দিতে হতো এখন তারই মধ্যে যদি যদি আপনার কাছ থেকেই আবার হারিয়ে যায় মালিক জানলেন না এখন এক বছর এলান করার আগেই তারপর থেকে সেই মালটা আপনার কীভাবে হারিয়ে গেল না যদি হারিয়ে যায় যদি হারিয়ে যায় তখন আপনার কি আছে লাই ইউকাল আফসানিল্লাহা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 বাইরে বেরিয়ে এসে নামাজ পড়ে লোক বের হচ্ছে সেই সময় বলবেন তখনই বলেছিলাম যে মসজিদের বাইরে এসে দরজাতে হয় এলান দেবে আর না হয় খুঁজবে সেখানে খুঁজতে সমস্যা নেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আর কোন প্রশ্ন আছে আসসালাম আমি পূর্বের বক্তব্যে যাচ্ছি